السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحابته ومن دعا بداعوته إلى يوم الدين اللهم جعلنا معهم بمنك وكرمك يا أكرم الأكرمين أما بعد شبريت داشوك سرطة لتواجد جيب رأم تيبوشي بيستي بيبانغلالي شندو رأي جون دیکھ چن اپنا আমাদের সকলের জীবনে এই রমজান এই মাসটিকে পরিচয় করিয়েছেনমের ভাষায় দুইটি বিশেষ বৈশিষ্ট্য দিয়ে এক এই মাসে তিনি সিয়ামকে রোজাকে ফরস করেছেন আর হা এই মাসেই তিনি নাজিল করেছেন আল কোরআন আল করিম বন্ধুগণ এই যে কোরআন আল করিম রব্বুল আলমী নাজিল করলেন আল কোরআন মহা বিষয়। আল কোরআন আধুনিক বিজ্ঞানের সময় বিজ্ঞান যতটা না অ্যাডভান্স হয়েছে করল করিমের সামনে বিজ্ঞান ততটাই বিক্ষুক হয়েছে করআ নিজের পরিচয় করাতে গিয়ে আমরা সবাই প্রায় মুখস্থ জানি সোরা ইয়াসিন এর সূচনায় রব্বুল আলমী নিজেই বলেছেন ইয়াসিন মহাগ্রন্থ আল কোরআন সুতরাং বিজ্ঞানের ঝলসানুর চোখ ধাদানোর সময় এসে করল করিম আরো হয়েছে। সুতরাং কোরআনের বিশ্বাসী আমরা যারা আমাদের জন্যে তা গর্বের আমাদের জন্য তা মর্যাদার আমাদের জন্যে তা প্রাপ্তির আমাদের জন্যে তা সফলতা কিন্তু বন্ধু করআন আল করিম এ যে রব্বল আলমী নাজিল করলেন রমজান মাসে রমজান মাসে রব্বুল আমিন কোরআন নাজিল করেছেন কিন্তু যে রাত্রিতে নাজিল করেছেন কর আন আল করিম রবীন্দ্র রাত্রিতে নাজিল করেছেন যে রাত্রিতে কর আন আল করিম নাজিল হয়েছে নিজে এটি কমপ্লিট বা পূর্ণাঙ্গ সৌরানাজিল করে ওই রাত্রটার মর্যাদারকে এত সুন্দর সুস্পষ্ট করে ঘোষণা করেছেন যেটা আমাদের জন্যে বিরাট সফলতা প্রাপ্তি রব্বুল আলম বলেছেন তিনি নাজিল করেছেন কেন কোরআন কে রাত্রিতে নাজিল করলেন দিনের আলোয় প্রসফুটিত উদ্ভাসিত লাইটের মধ্যে রব নাজ করলেন না কেন তাহ না তিনি তার রাতি নাজিল করেছেন তার হ্যাকমা আমরা তাই মেনে নেব তবে রাতের আধারকে জীবন থেকে দূরে সরানোর জন্য রমজান মাসে আর যে রাত্রে নাজিল হলো ওই রাত্রিটা হাজার মাসের চেয়ে উত্তম ওই রাত্রিটাতে শান্তির মিশিল হয় পৃথিবীতে কোরআন কেরা নাজিল হল কোরআন নাজিল হল আমাদেরকে সংশোধনের জন্য আর কোরআন পড়ার জন্যে রব্বুল আলমিন আদেশ করেছেন বাধ্যতামূলক কোরআন পড়তে হয় নামাজের সালাত করতে হয় কোরআন করিম সালাতের মধ্যে নামাজের মধ্যে রব্বুল আলমিন হাবিব মোহাম্মদ রসুল্লাহাম নামাজের মধ্যে তেলাবাদ করেছেন আর নামাজের মধ্যে মানেই হলো কথা বলা রবাণের কথা পৌঁছ কারণ নামাজ যখন ব্যক্তি দাঁড়ায় নামাজের যখন যায় কাছে চলে আসে তাই নামাজের তেলাওয়াত অতি মর্যাদার অতি সৌভাগ্যের মোহাম্মদুর রসুল্লাহ আলী হুসাল্লাম সারাটি জীবন নামাজে দীর্ঘ তেলাওয়াত করেছে কিন্তু বন্ধু আমরা যারা বিভিন্ন সমস্যায় বিভিন্ন কাজে বিভিন্ন ঝামেলায় ইচ্ছায় আর অনিচ্ছায় অনেক কাজে জড়িয়ে যায় তারা হয়তো বছরের প্রতিদিন বছরের প্রতি রাত প্রতি মুহূর্তে নামাজে অথবা নামাজের বাইরেও সকাল আর সন্ধ্যায় দিনে আর রাতে কোরআন আল করিমের তেলাওয়াত করতে পারে না কিন্তু রমজান একটি মাস যে মাস আসলেই করআন আল করিমের তেলাওয়াতের সুন্দর জোয়ার শুরু হয়ে যায় মামাজে দাঁড়িয়ে করআন আল করিমের দীর্ঘ তেলাওয়াত করা আর শোনার যে সুন্দর সিস্টেম তার নাম তারাবি তার নাম কেয়ামুল্লা আলহামদুলিল্লাহ রমজান মোবারক আসলেই আমাদের অনেকের মধ্যে নতুন চেতনার তৈরি হয় উৎসাহ উদ্দীপনার তৈরি হয় তারাবীর জন্যে কেয়ামুল্লাইলের জন্য। কিন্তু বন্ধু আমরা তার স্পষ্ট হওয়া উচিত কারণ আমরা অনেকেই রমজান মাস আসলে কেউবা বা তিন দিনে কেউ বা পাঁচ দিনে কেউবা বা সাত দিনে কেউবা দশ দিনে কেউবা বা দিনে ছাব্বিশ দিন সাতাশ দিন বা আর তার তিলের সাথে তেলাওয়াজ শোনা হয় বন্ধু করআ করিম্বুল আলমীর নাজিল করেছেন এবং আদেশ করেছেন করল করিমকে তার সাথে তেলাওয়াত করতেন তার নাজাদ পাওয়ার জন্য তারাত অতি দ্রুত খুব তাড়াতাড়ি সময় নাই তাই দ্রুত যেখানে অতি অল্প সময়ে তেলাওয়াত সেখানে মুসল্লিদের ভিড় আর যেখানে যথাযথ ভাবে তেলাওয়াত যেতে চাই না অবশ্যই তেলাওয়াত করবেন শুনতে কারণ রমজানের মাস ওই মাসে করআন আল করিমকে তারতিলের সাথে যথাযথভাবে তেলাওয়াত করতেন মোহাম্মদ রসুল্লাহ সাল তাল আলী আলীসাল্লাম প্রত্যেক রমজান মাস আসলে করল করিমের তেলাওয়াত করতেন তারতিলের সাথে জিবরিল আলী সালাতেন্লাহ এবং করে করে শোনাতেন তাকে অতি দ্রুত না বন্ধু তার তিলের সাথে তাই আমাদেরকে কোরআন আল করিমের তেলাওয়াত অবশ্যই হতে পারে তার তেলের সাথে তারা বিদা যদি পেতে চাই তাহলে অবশ্যই তার তীরের সাথে করলেন আর প্রত্যেক নামাজে সৌরা তেল করতে হয় সৌরাতুল ফাতে ছাড়া নামাজ হয় না কিন্তু সৌরাতুল ফাতেহা কিভাবে তেলাওয়াত করবো নামাজে বন্ধুগণ আলা করেছেন অনুধাবন করে তেলাওয়াত করতে হবে কারণ কোরআনে তেলাওয়াত কথা বলা যেমন তিনি এবং তার বান্দার মধ্যে সমান দুই ভাগে ভাগ করে দিয়েছেন তা কিভাবে এ বিষয়টি নিয়ে আমরা আরো কথা বলবো ইনশাল্লাহ তবে ছোট্ট একটি বিরতির পর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 যা দিন পরীক্ষায় সফলতা দান করে আল্লাহ আমাদেরকে সম্পদ দিয়ে পরীক্ষা করে সম্পদ নিয়ে পরীক্ষা করেন তো সমীক্ষায় জানুন কেমন করে অর্জন করা যায় আল্লাহর অনুগ্রহ অন্তরে আল্লাহ ভীতি সৃষ্টিকারী হাদিস সমূহ পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বদুগণ এলাম। আলোচনা করছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম অনুধাবন করে তেলাওয়াত করতে হবে কারণ মানে রব্বুল আলামিনের বলা। যেমন সূরাতুল ফাতিহা। সহিহ মুসলিমে হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রিওয়ায়াত করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জানতেছিলেন হাদিসে কুদসি বাইনা আব্দি নিসফাইন। রব্বুল আলমিন তিনি এবং তার বান্দার মধ্যে সমান দুই ভাগে ভাগ করে দিয়েছেন তা কিভাবে কুৎসির ভাষায় যখন রব আলের কোনো বান্দা দাঁড়িয়ে বলে আলামিন। প্রশংসা রব আলহামদুলিল্লাহ আলার জন্য রব আলম উত্তর দেন হামিদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করেছে রব আলমিনের ক্যারিমে তুলে ধরেছেন কোরআন এমন এক মহাবিশ্বের মহাবিশ্ব তার চোখের যখনই কারণ সে বুঝে কোরআন সত্য তো রমজানের তারাবির নামাজ অনেক তেলাওয়াত শুনি কিন্তু একবার কি চোখের কোন বেয়ে একটু পানি বের হয় বন্ধু তাহলে সাবধান হওয়া উচিত এমন তেলাওয়াত শুনবো আর করবো এমন ভাবে কেয়ামাই সালাদ বা সালাত তারা সালাদ আমার সালাত আমার আমার ইমানের পরিপূর্ণতার কারণ হয় অতি দ্রুত পরে নিজেকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করব না বন্ধুগান বাস ভা না হো আমাদের সকলকে তা ভালোভাবে বুঝে এমন করার তৌফিক দিয়ে ধন্য করেন আমি করআন আল করিম এই যে রব্বুল আলমিনাজিল করলেন মাসে করেছেন করিমে আল করিম নাজিল হয়েছে রব্বুল আলমিন নিজে এটি কমপ্লিট বা পূর্ণাঙ্গ সৌরা নাজিল করে ওই রাত্রটার মর্যাদারকে এত সুন্দর সুস্পষ্ট করে ঘোষণা করেছেন যেটা আমাদের জন্যে বিরাট সফলতার প্রাপ্তি রব্বুল আলম বলেছেন আমরা অনেকে প্রশ্ন করতে পারি রব্বুল আলমিন কেন করিতে নাজিল করলেন দিনের আলোয় প্রস্ফোটিত উদ্ভাসিত লাইটের মধ্যে রব নাজ করলেন না কেন তিনি তার হ্যাক আমরা রমজান মাসে আর যে রাত্রি নাজিল হলো ওই রাত্রিটা হাজার মাসের চেয়ে উত্তর ওই রাত্রিটাতে শান্তির মিশিল হয় পৃথিবীতে কোরআন কেন আমাদেরকে সংশোধনের জন্য আর জন্য আরব্বুল আলমিন আদেশ করেছেন বাধ্যতামূলক কোরআন পড়তে হয় নামাজের সালাতে বাধ্যতামূলক ফরোজ তেলাওয়াত করতে হয় কোরআন করিম সালাতের মধ্যে নামাজের মতো রব্বুল আলমিন হাবিবাদসুল্লাহ নামাজের মধ্যে তেলাওয়াত করেছে আর নামাজের মধ্যে মানেই হলো তেলাওয়াত করে করে তার একান্ত পৌঁছে কারণ নামাজ যখন ব্যক্তি দাঁড়ায় নামাজের শেষদায় যখন যায় রবুল আলম নিজি সৌরতুল আলের সর্বশেষ করেছেন ও যুদ্ধ ওয়ারিবা করে আর আমার কাছে চলে আসে তাই নামাজের তেলাওয়াত অতি মর্যাদার অতি মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ তালী হুসাল্লাম সারাটি জীবন নামাজে দীর্ঘ তেলাবাদ করেছে কিন্তু বন্ধু আমরা যারা বিভিন্ন সমস্যায় বিভিন্ন কাজে বিভিন্ন ঝামেলায় ইচ্ছায় আর অনিচ্ছায় অনেক কাজে জড়িয়ে যাই তারা হয়তো বছরের প্রতিদিন বছরের প্রতি রাত প্রতি মুহূর্তে নামাজে অথবা নামাজের বাইরেও সকাল আর সন্ধ্যায় দিনে আর রাতে করল করিমের তেলাওয়াত কিন্তু রমজান একটি মাস যে মাস আসলেই করিমের শুরু হয়ে যায় মামা যে দাঁড়িয়ে করআন আল করিমের দীর্ঘ তেলাওয়াত করা আর শোনার যে সুন্দর সিস্টেম তার নাম তারাভি তার নাম কেয়ামাই আলহামদুলিল্লাহ রমজান মোবারক আসলেই আমাদের অনেকের মধ্যে নতুন চেতনা তৈরি হয় উৎসাহ উদ্দীপনারি মেরতেলা কি জন্যে করো কেন করো এই বিষয়টা আমাদের মধ্যে স্পষ্ট হওয়া উচিত কারণ আমরা অনেকেই রমজান মাস আসলে কেউ বা তিন দিনে কেউ বা পাঁচ দিনে কেউ বা সাত দিনে কেউ বা দশ দিনে কেউ বা পনেরো দিনে উনত্রিশ দিনে কোরআনের তার সোনাটা কি যথাযথ শোনা এই সোনাটা কি তার তিলের সাথে তেলাওয়াত হয় আর তার তিলের সাথে তেলাওয়াত শোনা হয় বন্ধু কোরআন আল করিম রব্বুল আলমিনাজিল করেছেন এবং আদেশ করেছেন করিমাতি আলমিনের অনুগ্রহ পাওয়ার কামনায় রমজানের রাহমদ মার নাজাদ পাওয়ার জন্য তারা বিপুরী লাইল পুরী কিন্তু কোরআনের তেলাওয়াত কেমন হয় তা কি তাই দ্রুত যেখানে অতি অল্প সময়ে সেখানে মুসল্লিদের ভিড় আর যেখানে যথাযথ ভাবে তেলাওয়াত শুনতে কারণ রমজান করআন আল করিমকে তারাযথভাবে তেলাওয়াত করতেন মোহাম্মদ রসুল্লাহ সাল তাল আলি আলী প্রত্যেক রমজান মাস আসলে সাথে বন্ধু আলহামদুলিল্লাহ আমাদের বাংলা ভাষায় অনেক সুন্দর সহজ ইজি মেথড আবিষ্কার হয়েছে মাত্র পঁচিশটা ক্লাস বিশটা ক্লাস করে করে কোরআনে তেলাওয়াত শিক্ষা করা সম্ভব কোরআনুল আলমিন সহজ করে দিয়েছেন উপদেশ গ্রহণের জন্য তেলাওয়াত করার জন্যে মুখস্থ করার জন্যে রব্বুল আলমিন একটি সুরাতে চারবার বলেছেন ওয়ালাকাদ কর আন করিমুল আলমিন সহজ করে দিয়েছেন উপদেশ গ্রহণের জন্য কেউ আসে কিবার যদি কর আনাল করিম শিখতে পারি নাই শিখতে শুরু করা উচিত কারণ কোরআন খুব সহজ পৃথিবীতে একটাই জীবন্ত ভাষা যা আরবি আর এই আরবি ভাষায় নাজিল করেছেন রবুল আলমিন কর আল যা ইচ্ছা করলে খুব সহজে শিখেছে একটু চিন্তা করে দেখুন একটু চেষ্টা করে দেখুন বিনয়ের সাথে অনুরোধ করি মরার আগে অন্তত কর আনাল করিম শিখে মরতে চেষ্টা করুন কোরআনের তেলাওয়াত করে মরতে চেষ্টা করুন আর রমজান এই শিক্ষা নিয়ে আমাদের কাছে এসে কর আনল করিমকে নিয়ে এসেছে অনেকে হতে পারে এমন কর আনল করিমের তেলাওয়াত পারি কিন্তু করি না দিনের আলোয় রাতে রাধারে সকাল আর সন্ধ্যায় কত কিছু পরি শুনি কিন্তু না করন তেলাওয়াত হয় না কোরআনের তেলাওয়াত শোনা হয় না কেন এই বরং এই পৃথিবী আর পরকাল নামক চিরস্থায়ী জায়গায় সফল হওয়ার জন্যে কোরআন আল করিম ছাড়া আর কিছুই নাই সুতরাং করআনকে নিজের স্বার্থে তেলাওয়াত করা উচিত কোরআনকে যখন তেলাওয়াত করে প্রতি হরফে হরফে দশ দশ করে নেই আলি ইফলাম ইম তিনটি অকর স্বাদ করেছেন তিনটা একটি নয় বরং তিনটি আলাদা আলাদা সুতরাং রমজান মুবারকের কোরআন নাজিলের এই মাস কি বেশি বেশি কোরআন শিখতে হবে একটি সময় ছিল যখন প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি পরিবারে বিশেষ করে বাচ্চাদের শিশুদের জীবনের সূচনা হত কোরআনের শিক্ষা দিয়ে মক্তবের শিক্ষা দিয়ে সকালে কোরআনের শিক্ষা দিয়ে কিন্তু আজ আমরা আধুনিকতার নামে আমরা আধুনিকতার অন্ধকারে ঢুকে গিয়ে বাচ্চাদের আর শুরুতেই কোরআন শেখানোর ওই অবস্থা থেকে বেরিয়ে গিয়েছি। আমরা যারা বৃদ্ধ তারাও সকালে হয়তো হাঁটতে বেরিয়ে যায় ঘুরতে বেরিয়ে যায় বিভিন্ন ইচ্ছায় অনিচ্ছায় অথবা ডাক্তারের নির্দেশে যাই হোক না কেন কিন্তু কর আনকারিমের তেলাওয়াত হয় না একটি সময় ছিল যখন গ্রামে গঞ্জে শহরে সকালে হাঁটলে কর আন আলকারিমের তেলাওয়াতের মধুর সুর আসতো বন্ধু রমজান অনুবরক এসেছে এই বাস্তবতা থেকে আবার ফিরিয়ে আনতে কারণ কোরআন আমাদের মর্যাদার সম্মানের গৌরবের প্রতীক কোরআন আমাদের হারানো গৌরবকে ফিরিয়ে আলমা একবার সুন্দর করে বলেছে অতীতি আমরা মর্যাদা ছিলাম কোরআনের কারণে কোরআন তেলাবাদ করতাম কোরআনের শিক্ষা চর্চা করতাম কোরআন দিয়ে আমল করতাম আর এখন আমরা ধ্বংস হয়ে গিয়েছি কারণ কোরআনকে ছেড়ে দিয়েছি সুন্দর কাপড় দিয়ে বেদে উপরে রেখে দিই তেলাবাদ করি না যদিও বা করি বিশুদ্ধ হয় না যদিও বা করি অতিদ্রুত করি কিন্তু না বন্ধু আপনি কত দ্রুত করলেন এর থেকে বেরিয়ে আসুন যথাযথভাবে তেলাওয়াত করতে শিখুন কত বেশি রাখাত পড়লেন না বরং যত স্বল্পই পড়ুন যথাযথভাবে তেলাওয়াত শুনুন এবং করুন বন্ধুবার আল্লাহ তাহলে কোরআন নাজিলের ই মাসি বেশি বেশি করল কেরিমের তেলাওয়াত করার শিক্ষা গ্রহণ করার নামাজে দাঁড়িয়ে কোরআনের তেলাওয়াত করার কোরআনকে আমাদের জীবনে সঙ্গী হিসেবে গ্রহণ করার তৌফিক দিন রমজানের এই বরকতময় সময়ে আমাদের সকলকে প্রতিজ্ঞা করার তৌফিক দিন আমরা অবশ্যই কোরআন শিখব বাচ্চাদের শিখাবো কোরআন অন্যকে শেখানোর ব্যবস্থা করব কোরআনের জাতি হিসেবে আমরা কোরআনের উন্নতি পরিণত হব। সুতরাং কোরআন আল করিম নাজিলেরিম আসে আসুন না আমরা নিজেরা কোরআন আল করিম শিখি অন্যকে শেখাতে চেষ্টা করি বাচ্চাদের শেখাই কোরআনের তেলাওয়াত করি পারলে হোক শপথ শুধু তাই না হলো কেগুলো শ্রেষ্ঠ মানুষ যিনি যে কোরআন শিখে আর অন্যকে শিখায় সে সর্বশ্রেষ্ঠ এমন যারা শ্রেষ্ঠ মানুষ তাদের জন্য নিবে দিতে হইসিমের লাইট সর্বত্র ছড়িয়ে দেওয়ার তৌফিক দিয়ে ধন্য করুন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 जगत दान अर्थ पर आई अल बैंक छाचल्लिस तीन शून्य টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন সাপোর্ট টিভি আরবি ভাষা নাজিল হয়েছে যাতে থামাজের লোকদেরকে বুঝাতে সক্ষম হয় এটি মহা কল্যাণময় ও নিরাময় বহুদিক থেকে হেদায় দিয়ে থাকে আছে কেউ দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে বাংলায় বাংলা হো অধিকার মানুষেরা যখন গভীর ঘুমে মগ্ন ঘুম থেকে উঠে परस्पर उभये भलते क्यों इसलमे नंदन जुलुम एचार मानुषेर अधिकार प्रति शनिवार रत साढ़े दस टाय बांगलेश रसटाय भारत पीस टी बांगल्